আলহামদুল্লাহ আজকের আলোচনার বিষয়বস্তু হলাতের দশটি কারণ আমাদের দেশে বা আমাদের সারা দুনিয়াতে মসজিদগুলোতে অন্য চাই রক্তে যাই থাকে ফজরের সময় চাইতে অনেক কম থাকে যেই ওয়াক্তের গুরুত্ব সবচাইতে বেশি ওই অক্ মুসল্লির পরিমাণ সবচাইতে কম অথচ অন্য চাই রক্তে মুসল্লি এলাকায় নাও থাকতে পারে জোহরের সময় কোনো ডিউটি থেকেও থাকতে পারে আসারের সময় কোথাও যেয়ে থাকতে পারে মাগরি পেশা বাজার ঘাট কেনাকাটি মার্কেটিং বা অন্য কোন কাজে মানুষ ব্যস্ত থাকতে পারে মহল্লায় নাও থাকতে পারে ফজরের সময় প্রত্যেকটা মানুষ কোথায় আছে মহল্লায় আসে এখন তো দু একজন বাদে প্রায় সবাই মহল্লায় আছে তাহলে তো জোহরে যদি চার কাতার হয় আসরে যদি কারণ কি এর প্রধানতম কারণ হল ফজরের নামাজের গুরুত্ব আমরা মুসলমানরা বুঝতে পারিনি ফজরের নামাজের দশটি ফজিলত দশটি শ্রেষ্ঠত্বের বিশেষ কারণ দশটি মর্যাদার বিশেষ কারণ স্পেশালিটি আছে যেটি অন্য সালাতের জন্য নাই তার ভিতরে প্রথম হলো ফজরের সালাদ বা ফজরের নামাজ এটা হলো ইমানের আলামত ইমানদারের আলামত কিসের আলামত ভাই ইমানদারের আলামত নামাজ মাত্রই ইমানদার আলামত যে ব্যক্তি ইমানদার সে মসজিদে আসবে যাবে তাকে তার ইমান আছে কথা সাক্ষ্য দেওয়ার নির্দেশ আমাদেরকে করা হয়েছে যদি সে মসজিদে আসা যাওয়া করে নামাজি হয় নামাজই না মসজিদে আসা যাওয়া করে না তাহলে তার ইমানের সাক্ষ্য আমরা দিতে পারি না जर नाम क्यों फजर नामजे उपस्थित होते फजर नामज पढ़ कष्ट कष्ट एक दिन आसले दस दिन मिस हो जाए फजर नामजे से आसते ही ए रखी है बुजते তার ইমান নিয়ে নতুন করে চিন্তা করা দরকার তার ইমানের ভিতরে যথেষ্ট ঘাপলা আছে নবী সালাম বলেছেন আবু হল থেকে বর্ণিত নামাজ এই দুইটার এই দুই অক্ত নামাজ মুনাফেকদের উপরে পড়া সবচেয়ে কষ্টের অন্য কোনো নামাজ পড়তে মুনাফেকদের এত কি হয় না কষ্ট হয় না মুনাফেক কারা ভাই মুসলমানের বেশভূষা ধারণ করছে সমাজে ঠিকতে হয় তাই মুসলমানের সাথে সব কাজ তাল করে। কিন্তু তলে তলে তার ভিতরে কি নাই ভিতরে ভিতরে ইমান নাই একে বলা হয় মুনাফিক এই মুনাফিকের ব্যাপারে বিশালাম বলছেন ফজর এবং এসা অন্য বর্ণনা আসছে ফজর এবং আসর কিন্তু সর্বাবস্থায় ফজরের কথা আগে বলা আছে এই ফজরের নামাজ এটা মুনাফেকের জন্য এ নামাজে উপস্থিত হওয়া কষ্টসাধ্য যার এ নামাজে উপস্থিত হওয়া সুযোগ হয় না তৌফিক হয় না কষ্ট হয় বুঝতে হবে সে ব্যক্তির ইমান নিয়ে যথেষ্ট করে প্রশ্ন তোলার সুযোগ আছে আমি কি বুঝাতে পারছি প্রিয় ভাইয়া তাহলে ফজরের নামাজে উপস্থিত হওয়া এটা কিশোর আলামত ইমানদারের আলামত ফজরের নামাজে উপস্থিত না হইতে পারা কিসের আলামত মুনাফেকের আলামত মুনাফেকের জন্য এটা কঠিন হয়ে যায় উপস্থিত হইতে পারাটা তাহলে অন্য সালা জোহরের ব্যাপারে এটা বলা যে জোহরের নামাজে মুনাফেকরা আসতে কষ্ট হয় জোহরের নামাজে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর সবকিসিমে থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস সব কিছি মানুষকেই জোহরে আসতে পারে মাগরীভে আসতে পারে বুঝাছে কথা কিন্তু ফজরের নামাজ এটা এমন একটা নামাজ যে এই নামাজে যে মুনাফেক দু নম্বরই করে আসে মানুষ দেখাইতে আসে সে এই ভোর রাত্রে আরামের ঘুম ফালাই আসাটা খুব বেশি সহজ না যদি কেউ আসতে পারে বুঝা যাবে সে লোকটা হলো খাঁটি ইমানদার তার ভিতরে ইমান আছে প্রিয় ভাইরা তাহলে এই কোষ্টি পাথরে আজকে যাচাই করলে বহু লোক বহু লোক ইমানদারিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে যাবে ইমানদারিত্বের প্রমাণ দেওয়া অনেকের জন্যই কি কষ্টকর হয়ে যায় প্রিয় ভাইরা তাহলে নামাজের প্রথম ফজিলতের বিষয় হল এটি ইমানের ইমানদারের আলামত কার আলামত ইমানদার আলামত ফজরান্নমাজে উপস্থিত হইতে পারা মুনাফিকি থেকে মুক্তির একটি অন্যতম উপায় আপনি মুনাফিকি থেকে নিজে মুক্ত এটা প্রমাণ করার অন্যতম উপায় হল ফজর নামাজে কি হওয়া উপস্থিত হতে পারা নাম্বার দুই ফজরের নামাজ যদি কেউ আদায় করে তো ওই দিনের জন্য সে আল্লাহ সালার জিম্মায় চলে যায় কোথায় চলে যায় আল্লাহ সু সুরক্ষা ওই দিনের জন্য ওই দিনের জন্য যে ব্যক্তি ফজর নামাজ পড়বে সে কার জিম্মায় আল্লাহ সুহাত জিম্মায় চলে যাবে দুনিয়ার কোন লোক দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন পুলিশ অফিসার এসপি ওসি যদি আপনারা বলে যে আমি আমি দায়িত্বে আছি কোনো আমাকে বলবেন আপনার কোনো কিছু হবে না এলাকার নেতা এমপি সাহেব হয় না ও ভাই আল্লাহ সুমনতাল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ ওই ব্যক্তির জিম্মা বড় কোন বিপদ আপদ মুসিবত কোন সমস্যার সম্মুখীন হবে না আল্লাহ সুমাহাতাল্লাহ স্বয়ং তার জিম্মাদারি নিয়ে নেন কোন ব্যক্তির যে ব্যক্তি ফজর নামাজ জামান নামাজ আপনি পড়লেন তার মানে ওই দিনের জন্য এরকম কোন কথা বলা হয় নাই নাম্বার 3 ফজর নামাজ হাজির হলে আপনার পক্ষে আল্লাহর ফেরিস্তাগন আল্লাহর কাছে গিয়ে সাক্ষ্য দিবে আপনি যে ভালো মানুষ एक नाम सक्य दीबी आल्ला बंदा के नाम सल्लाम बुखारी मुस्तुमीस अबू हुर वर्णित फेस्तारा दिन फेरस्तारा एवं रतरेतारा উভয়ে পালাবদল করে দুনিয়াতে ডিউটি করতে আসে আসমান থেকে একদল ফেরস্ত আসে দুনিয়াতে সারা পৃথিবীতে তারা বিচরণ করে তারা আসমান থেকে নামে কখন ফজরের সময় তারা দিনের বেলা ডিউটি করতে আসে আরেকদল ফেরস্তা সারা ডিউটি করেছিল তারা ফজরের সময় উপরে উঠে যায় আবার তারা আসরের সময় আসে দিনে বেলা যারা ছিল তারা দিনের শিফটে ডিউটি করার পরে তারা আসরের সময় আবার আসমানে উঠে যায় फरेश तर पलादल सालत फल फ डिउि बदल समय नाम तो फिर जो आलर का चले जाए तल्ला जिज्ञेस करें ते हमार बे के अवस्था रेखे आसच बुझा कथा केवस्था रेखे आसच যারা নামাজরত ছিল আল্লাহ জানেন কে কিছু আল্লাহ করেন সাক্ষী হয়ে যেতে পারে তখন ফিরেস্তারা বলে আল্লাহ আমরা যখন গিয়েছিলাম তখন তারা সালাত আবার তারাক না হোম মোহমা হোম ও আমরা যখন সকালে ডিউটি করে আসছিলাম তখন তারা নামাজ পড়তেছিল আবার যখন বিকেলে গেলাম তখন তারা আসরের নামাজ পড়তেছিল ভাই সেজন্য ফজরের নামাজ এবং আসরের নামাজ তো এই ফজরের নামাজের বিষয়ে নবী সাল্লামের এ হাজিজ থেকে বোঝা গেল যে যদি কেউ ফজরের নামাজে হাজির হয় নামাজ পড়ে তাহলে আল্লাহর ফেরেশ তারা তার পক্ষে আল্লাহর কাছে কি দেয় ভালো মানুষ হিসাবে নামাজি হিসাবে সাক্ষী দেয় সাক্ষরে কয়টা ফজিলত গেল নাম্বার দুই ফজর নামাজ পড়লে ওই দিনের জন্য আল্লাহর জিম্মা চলে যায় কোথায় চলে যায় আল্লাহর জিম্মা চলে যায় আল্লাহাল দায়িত্বে চলে যায় নাম্বার তিন ফেরেস তারা ওই ব্যক্তির জন্য কি করে ভালো মানুষ হিসাবে তার জন্য সাক্ষ্য দেয় ওই ব্যক্তি যে ভালো মানুষ সে সাক্ষ্যকে দেয় ফেরিস তারা আল্লাহ কাছে নাম্বার ফজরের নামাজ যদি কেউ ফজরের নামাজ পড়ে তাহলে আল্লাহ সুমাতাল তাকে সারা রাত যেগে নফল আবাদত করা সব দেয় নবী সাল্লাম বলেছেন এটি সহি মুসলিমে আসছে ওসমান এবনে আফান রাজি আল্লাহ থেকে বর্ণিত ভাই যদি কেউ রাহ জামাতের সাথে আদায় করে তো ওই ব্যক্তি অধ্যেকরা দাড়িয়ে দাঁড়িয়ে নফল এবাদত করলে তাহার নামাজ পড়লে যে সব পাইতো फल नाम अपनी शुद्ध ऐसा नाम जमतर साथुमा जाजर नाम जमतर साथ सारा टाग घुम अथच আপনার আমল নামার ডিউটি লেখা হলো আপনি নফল আমল করছেন নকল নামাজ বিনা ডিউটিতে বেতন পাওয়ার একটা সুযোগ অন্ধকার হবে ভয়াবহ অন্ধকার হবে যার যার পার্সোনাল আলো দিয়ে চলতে হবে বিভিন্ন পরিবেশ বিভিন্ন পরিস্থিতি কেয়ামতের ময়দানে তৈরি হবে যারা যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে ফজরের নামাজ পড়বে মুসিদে এসে ফজর নামাজ আদায় করবে তাদের ব্যাপারে পাঁচ নম্বর ফজিলতের বিষয় হল দিন আল্লাহ সালা তাদের জন্য ফক ফকা উজ্জ্বল লাইটের ব্যবস্থা করবে কথা বলছি আসছে ভাই ঝাপসা আলো না উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকবে কাদের জন্য ফজরের নামাজে যারা জামাতে উপস্থিত হয় তাদের জন্য নবী সাল্লাম বলেছেন আবু দাউদি পণ্ডিত সূর্য উঠার আগে অন্ধকারের মধ্যে আলো আধারের মধ্যে যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে কষ্ট করে সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে পরিপূর্ণ আলোর আলো আল্লাহ করবেন পার্সোনাল আলো সবাই অন্ধকারে নিমজ্জিত থাকলেও তাকে আল্লাহ সুমাত তার জন্য পার্সোনাল আলো ব্যবস্থা করে রাখবেন স্পেশাল আলোর ব্যবস্থা থাকবে এবং সে আলো ঝাপসা আলো না আপনি হাঁটবেন ফজরের সময় আলো আদারের আলো দিয়া যদি কি করা হয় বা ফজরুল নামাজ আমাদের সাথে আদায় করা হয় অন্ধকারে কষ্ট করে আলো আদায় আপনি হেঁটে মসজিদ পর্যন্ত আসেন নাম্বার ছয় ফজর নামাজ যদি কেউ আদায় করে তার বিনিময়ে আল্লাহ সুত তাকে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার দান করবেন বড় পুরস্কার কি ভাই না সেটা তো আসেই জান্নাতের ভিতরে যত পুরস্কার যত নয় দিবেন হৌরে আইন দিবেন আল্লাহ তাদের জন্য যে কোনো ফল দিবেন যা চাইবে তারা তা পাবে কত নয়ামত থাকবে না দুধের নহর প্রবাহিত হবে মদের নহর প্রবাহিত থাকবে দুনিয়ারে নাপাক পাক গান্দা মদ না পবিত্র মদ যাই হোক ব্যবস্থা করবেন যে নেহামতে থাকবে কোনটা সেটা আল্লাহ দিদা আল্লাহর সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ জান্নাতীদের সবচেয়ে বড় চাহিদা থাকবে জানা তারা কি করতে পারে আল্লাহ সুমকে একটু সরাসরি দেখতে যারা ফজরের নামাজ নিয়মিত পড়ছে সব সময় ফজরের নামাজ পড়ছে এবং আসরের নামাজ পড়ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ পড়ছে এরা আল্লাহ সুখ কিরকম জানেন পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদে পূর্ণিমার রাতে আকাশের চাঁদ কিরকম দেখা যায় চাঁদের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই দিনগুলাতে চাঁদ এত স্পর্শ এত ক্লিয়ার দেখা যায় पूर्णिमाराते चाँद कम देखा जाए नबी सल्लम पूर्णिमाराते चाद जो तुम्हारा देखो परिस्कार जरा सूर्य डुबार आगे सूर्य डुबार आगे सूर्य उठार आगे नाम डुबार आगे नाम आसर सूर्य उठार आगे नाम कीबी सल्लाम नाम जैसे ना छुटी এই নামাজগুলো যেন না ছুটে সম্ভব হলে তুমি সেই দিকটার প্রতি ভালো করে কি করো লক্ষ্য রাখবে যাতে এই নামাজগুলো না ছুটে তাহলে কি হবে ওই আল্লাহ কে জান্নাতের সবচেয়ে একবারে স্পষ্ট ভাবে পরিষ্কার করে দেখার সুবর্ণ সুযোগ পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই নামত দান করেন সাত নম্বর পুরস্কার ফজরের সালাদ যারা পড়বে এবং ইস্কর জামাতের সাথে তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি ওহ কত বড় বড় পুরস্কার এক একটা সাত নম্বর পুরস্কার কিরি ভাই জাহান নাম থেকে মুক্তির পর থেকে মুক্তির ব্যক্তি কখনো জাহান নামে প্রবেশ করবে না কিছু লোক না ভাই জাহান নামে যাবে ইমানদার যেহেতু জাহান্নামের শাস্তি ভোগ করার পরে সে কোথায় আসবে জাননাতে আসবে না এরকম না একবারে প্রথম চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন ফার্স্ট চান্সে জান্নাতে যেতে পারবেন জাহান নামে যে সেখান থেকে এসে জান্নাতে জাননাতে লাগবে না লাই কখনো প্রবেশ করবে না জাহান নামে ওই ব্যক্তি যে ব্যক্তি সল্লাহ কবলা কবলা গরু যে ব্যক্তি সারা জীবন সব সময় চেষ্টা করছে ফজর এবং আসর এই দুই অক্ত নামাজ এর ব্যাপারে যত্নশীল ছিল আর এই নামাজটাতে আমরা সমাজের সবচেয়ে বেশি সংখ্যক লোক গাফেল থাকি শুয়ে থাকি অলসতা করি কেউ হয়তো বলতে পারেন আরে ভাই এই যে জাহান নাম থেকে মুক্তির জন্য কত আমলিত আছে এটা করলে যাহার থেকে মুক্তি এটা করলে যাহার নাম থেকে মুক্তি ওইটা করলে যাহার নাম থেকে মুক্তি অনেকগুলো ভাই দুনিয়ার কোন আদালতে দুনিয়ার কোন আদালতে আপনি যদি আসামি হয়ে যান তাহলে আসামের খাতা থেকে নাম কাটানোর জন্য আপনি কতগুলো পথ ধরেন যত পথ আছে। সবগুলা পথ ধরেন না পয়সা যদি লাগে পয়সা দিয়ে রাজনৈতিক হ্যালো করাই যদি ছাড়া পাওয়ার সুযোগ থাকে তাহলে কোথায় কোথায় আছে সেগুলো খুঁজেন কি খুঁজেন না এরপরে আপনার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কাগজপত্র যেগুলো জোগাড় করা দরকার সেগুলো জোগাড় করেন এত কিছুর পরেও আবার যদি জেলে যাওয়া লাগে তাহলে সংসার ব্যবসা বাণিজ্য কেমনি চলবে সেই ব্যবস্থাও রাখেন অর্থাৎ আপনার সাধ্যে যতগুলো ওয়ে আছে সকল ওয়ে আপনি অবলম্বন করেন উদ্দেশ্য যেন মামলাটা আদালতে ঠিক না ভাই ঠিক ও ভাই আখেরাতের আদালতে কোনো মামুখালো চলবে না ঘুস ঘাস চলবে না হাই হ্যালো চলবে না সেই জায়গাতে মুক্তির জন্য সেই জায়গায় মুক্তি তো চিরকালের জন্য মুক্তি সেই জায়গায় ধরা তো চিরকালের জন্য তারপরে আর কোনটা ধরবে ঠিক না বেঠিক যে বিশ্বাস করবে জাহান নামকে সে তো একটা দুইটা ওয়ে অবলম্বন করে এটা বলবে না তুষ্ট হবে না যে ঠিক আছে তো জাহার নাম থেকে বাঁচার জন্য একটা কাজ করছি খালাস হয়েছিতো এরকম করবে বরং कारण से माध्यम से जहान नाम मुक्ति पा श्याम सलिड हो पियोर आल्ला से ग्रहण जो्यारो गारंटी तो नहीं ए जो गुलान नाम सब गो अवलम्बन कर नाम नियमित पड़ा इटी जहां नाम मुक्तर एक उपाय शब्दीजान नबी सल्लम लालिजान ना कखो जहां नाम प्रवेश करा लग বুঝা যায় ফার্স্ট চান্সে সেই কোথায় চলে যাবে সকলকে দান করেন ফজিলত হল নবী সাল্লা সাল্লামের বরকতের দোয়া পাওয়া যাবে কে দোয়া পাওয়া যাবে নবী করিম সাল্লাহ্লামের বরকতের দোয়া আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে ভাই আপনাকে যদি হারামের মক্কার হারামের ইমাম সাহেব শেখ সুদেস শেখ সুরেম শেখ জুহানি শেখ আলিয়াল ওনাদের মতো কেউ যদি আপনাকে খপ করে হাত ধরে কোন এক জায়গায় দেখা হইল বলল যে বাবা তোমার আল্লাহ গাছ দোয়া করতেছি আল্লাহ তুমি এর জীবনে বরকত দিয়ে দাও আমাদের খুশির কোন শেষ থাকবো হ্যাঁ হারামের ইমাম সাহেব আমার জন্য দুই হাত চুলিয়া দোয়া করছে সুহান আল্লাহ হারামে দাঁড়াইয়া দোয়া করছে আমাদের মনটা কত খুশি হয়ে যাবে না ও ভাই হারামের ইমাম কোথায় হারামের ইমাম স্বয়ং রসুল্লাহ সাল্লা দোয়া আপনার জন্য অটোমেটিক বরাদ্দ হয়ে যাবে আপনি পেয়ে যাবেন কি করলে ফজর নামাজ করবেন আমার উন্মতির জন্য সকালে সময় আপনি বরকদান করবেন আল্লাহ বারিকলি উম্মতিহা दोआा कर दोआा सुरान अबू दाउदे मोसंदे अहमदे वर्णित हो भाई फजराम क्यों घूमे थके से नबी सलामे बरकतर भागी क्यों जो फजर नामीदार दुआतर दुआ करबी सल्लम अतयी इबादत करी तो इबादत मध्य निसंदेह बरकत होता बरकत ने समय बरकत नाजिले समय इस समय घुमाय से बरकत थी कि वंचित हो আট নম্বর ফজরের নামাজের বিনিময়ে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সারা পৃথিবী এবং পৃথিবীতে যত কিছু আছে এসব কিছু থেকে উত্তম ফজরের দুরাকাত নামাজ ফজরের দুরাকাত সলাদ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছু উত্তম সই মুসিমা ও মাফিহা ফজরের দুরিয়াতামাজ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হওয়ার চাইতে সকল কল্যাণের চাইতে বেশি কল্যাণের বেশি মর্যাদার বেশি শ্রেষ্ঠ ফজরের দুরিয়াত নামাজ ফরোজ নামাজে হাজির হওয়া বাড়া কথা বুঝতে পারছি ভাই চিন্তা করেন সারা পৃথিবীকে এক পাল্লা রাখলেন আর কেউ পড়লো তো এই যে একটা আমল করল এই আমলটির মর্যাদা এর ষ্রষ্টত্ব ওই সারা দুনিয়ার মালিক চাইতে বেশি আল্লাহ কয় নম্বর গেল ভাই নয় নম্বর দশ নম্বর দশ নম্বরটা হল দুনিয়াবি। শেষের তিনটাই দুনিয়াবী বলা যেতে পারে দুনিয়াবী লাভ প্রথম যে তিনটা বলছিলাম সেগুলো হলো আখেরাতের লাভ প্রথমগুলা শেষের তিনটা নবী সাল্লা সাল্লামের বরকতের দোয়া সকালবেলা সময়টার জন্য তারপরে যায় দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে উত্তম হওয়া আহ তিন নম্বর হলো মানসিক প্রফুল্লতা অর্জন হবে ফজর নামাজ যদি কেউ পড়ে তাহলে কি হবে ভাই মানসিক প্রফুল্লতা অর্জন হবে মনটা ফুলফুরা হয়ে যাবে मनटा भरे एक स्फूर्ति अनुभव हो झरझरा लागे निजेक की लागू झरझरा लागूर लागू फुरफुरा लागू नामस्कार वास्तविक अर्थात पुरस्कार टीम सरसरी फिल करते मारा जाबन नगद पुरस्कार নামাজের নগদ পুরস্কার শেষের পুরস্কারটা সেটা কোনটা ফজর নামাজ আদায় করলে মনটা কি হয়ে যাবে হালকা হয়ে যাবে নির্ভার হয়ে যাবে পাতলা হয়ে যাবে ফুরফুরে হয়ে যাবে জর্জরা হয়ে যাবে প্রফুল্ল হয়ে যাবে কিভাবে তার বিবরণ আমাদেরকে শুনেছেন সহিম হাদিস তিনি বলেন মানুষ যখন ঘুমায় ভাই রাতে তো শয়তান তার কপালে তিনটা গিরা দেয় শয়তান তার কপালে কয়টা গিরা দেয় তিনটা গিরা দেয় গিরে দেওয়া মানে কি গিরা দেওয়া মানে হলো আমি বলি যে মানে মাথা টিপের মাথা টিপে মাথা টিপের মতো কাজ করে আর কি গিরা দেওয়ার যাতে সোয়া থেকে কি করতে না পারে উঠতে না পারে জন্য তার কপালে এই গিরা দিয়া রাখে এই গিরা দিলে হয়তো মানে কিভাবে সে গিরা দেয় গিরা দেখা যায় না হয়তো বা মানুষের যাতে ঘুম আরামের সাথে আসে বা অলসতা আসে हो चीरो शुत्रुए। चीरो शुत्रुए। चीरो जो अदृश्य ग्रा दे चुए चुए चुष्ट कपाले तीन ट ग्रीरा देखर समय भोर बेला बंदा जदि भरे शक्ति इमान शक्ति रकम एक सहस বাহাদুরের মতো কম্বলটা ফেলা দিয়ে এরকম উঠতে পারে তো সঙ্গে সঙ্গে শয়তান মিয়ার একটা গিরা কি হয়ে যায় খুলে যায় শয়তানের কি হয়ে যায় একটা গিরা খুলে যায় গিরা দিয়ে দিলে শরীরটা ভার হয়ে যায় উঠতে পারে না অলসতা লাগে মজা লাগে আপনারা লক্ষ্য করে দেখেন অন্য কোন সময়ের ঘুম এত মজার হয় না ঠিক ফজরের সময়ের ঘুমটা যত কি হয় মজার হয় এর মানে কি এর মানে হলো ওই দুষ্ট শান হয়তো শরীর টিপি बुजार से कथा घुमटे आर रात जो घुम ना आरोम आखर ठीक ना बीच शयोगे आसरे जान बता दी पलना टेंशन नहीं गेसा गेस जोहरे गेलो ना ठेक टेंशन नहींजरे आप ठेकते विशाल लाभ जहान नामे अनेक दूर से आगे गलती प्रयोग करा खाइ शयन खुला मत इमानी शक्ति थे ना भाई जो अल्लाहर को बंदा आल्ला फजर समय सहस कर हिम्मत कर শয়তান তার মনে অসা দেয় হাদিসে আসছে বলে বলে কি বলে কি লক্ষ্য করে দেখছেন ফজর আজান হয়ে গেছে তখনো কম্বলটা আমরা গায়ে ঠিক না বিশ মিনিট পরে জামার দাঁড়াবে উজু করতে তো শোনের চলে যায় উঠে যায় না তখন ওই কম্বলটা আমরা টেনে গায়ে দেয় কারণ কি ওই যে শয়তান আমাদের মাথায় মনের ভিতরে ঢুকে দিছে সারা রাত ঘুমাইলেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইলেন কিন্তু এই পাঁচ মিনিট না ঘুমাইলে আপনি মরে যাবেন না কিন্তু মনে হয় যে পাঁচ মিনিট না ঘুমাইলে মনে মরে যাবো এরকম লাগে না ওই সময় উঠতে কারণ শৈতান তার সর্বশক্তি প্রয়োগ করে গিরা তো দেয় দেয় এরপরে আপনার কানে কানে ফিসির ফিসির করে বলে আসলে আপনি লক্ষ্য করে দেখেন মনে হয় যে কেউ একটা বলে মনে মনে অনেক সময় আছে এখন ঠিক না ও ভাই তো আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দা যদি ঘুম থেকে উঠে যেতে পারে কম্বল ফেলে দিয়ে আমি নবী সাল্লামের বরকতার দোয়া নিতে চাই আমি चाला जहां मुनाफे खाता जान नामा आल्ला प्रवेश करते चाहिए फिर से तरफ स्त पे सारा जेगे स्व पे चाहिए क्या मैदान उज्जवल आलो जान আমার জন্য তার ভাগিদার জন্য আমি হতে পারি সেটা চাই এই কথাগুলো মাথায় রেখে যদি আপনি কম্বলটারাই কি করতে পারেন ফেলে দিতে পারেন এবং এহাদিসটা মাথায় রাখতে পারেন বলেছেন ফজরের সময় শয়তান যে গিরা দেয় এবং আপনারে মজার ঘুম পাওয়ানোর চেষ্টা করে এটা যদি আপনি মাথায় রেখে ঝেড়ে ফেলে উঠে যেতে পারেন সঙ্গে সঙ্গে একটা গিরা শয়তানের খুলে যায় এরপরে যদি আপনি গিয়ে কষ্টমষ্ট করে উঠার পরেও কিন্তু একটু অলসতা হালকা হালকা লাগে হালকা হালকা ইস শীতের দিন তো বেশি কষ্ট হয় গরমের দিনেও একটু কষ্ট হয় যে কোন রকম হিম্মত করে পানিতে হাত দিয়ে বিষয়না বলে উজুটা করে ফেলতে পারেন উজুটা করার পরে দেখবেন শরীরটা আরো অর্ধেক পাতলা হয়ে গেছে কারণ গিরা আরেকটা তখন খুলে যায় এরপরে আরেকটু বাকি থাকে মুসজিদে যাব না রুমে পড়ে ফেলবো আরেকটু অলসতা থাকে এরপর যদি সাহস করে বাইর হয়ে যান হিম্মত হয়ে মসজিদের দিকে এবং আসেন ফজর নামাজটা যদি পড়ে ফেলতে পারেন কোন রকম সঙ্গে সঙ্গে তিন নম্বর গিরাও কি খুলে যায় শরীর ফুল পাতলা হয়ে যায় এই যে নবী সাল্লা সাল্লামের হাদিসটি তিনটা গিরা খুলে শরীর পাতলা হয়ে যাওয়া নির্ভার হয়ে যাওয়া বাস্তবে দেখেন পরে রাতে শরীরে যে ভার মনে হয় মনে হয় যে উঠলে মনে মরে যাব। এত কষ্ট এত আরামের গুম বাদ উঠলে এই গুম ছেড়ে উঠলে মনে আমি শেষ এরকম মনে হয় না কিন্তু উঠা বসার পরে কম্বলটা ছেড়ে দিয়ে নামার পরে দাঁড়াইতে পারলে মনটা অনেকটা পাতলা মনে হয় ঠিক না ভাই ঠিক অনেকটা পাতলা কারণ যে গিরা ঘুলে গেছে উজু করার পরে আরো পাতলা মনে হয় হালকা হয়ে গেছে আর ফজর পড়ার পরে তো একেবারে পরিপূর্ণ ফ্রেশ হয়ে হয়ে যায়। আমি ভাই একদম সালাদ সালাত জামাত আদায় করার পরে একজন মানুষ ফজরের নামাজ না পড়ে কোনোদিন আপনি ফজর নামাজ না পড়ে যদি কাজে যান উঠেন অন্য অন্য কাজে লাগেন আপনি যতই কাজ করেন আপনার মনের ভিতরে এক ধরনের ভার এক ধরনের ইসা আল্লাহ ওই দিনটা আপনার মনটার মধ্যে গিরা খোলার কাহিনী বুঝতে পারছেন তো আমরা তো বলি যে দুনিয়ার কোন কাজে যদি আপনি আরামের গোম বাদ দিয়ে উঠেন মেজাজটা গরম হয় না সামনে কেউ কিছু বললেও খিটখিটে মেজাজ লাগে ঠিক না এরপরে আপনি উঠলেন ঘুম থেকে উঠে যাইতেছেন যত দূর সামনে আগান তত মেজাজ আরও খারাপ হয় ঠিক না ভাই ঠিক আপনি ঘুমের মধ্যে আছেন হঠাৎ করে আপনার মালিক বসে ফোন দিয়ে বসছে এই তাড়াতাড়ি আসুন আপনি ফোন কাইটা উঠলেন ঘুমটা খুব জমছিল শীতের দিন উঠে বাইরেছেন যত দূর সামনে আগান মেজাজ আরো গরম হয় না আস্তে আস্তে বাইরে আসতেন উফ আরো ঠান্ডা আরো মেজাজ আরো গরম হয় না শরীরটাতে এক ধরনের মানুষ অপ্রস্তুতি ভাব চলে আসে মানুষের মধ্যে বিরক্তির ভাব চলে আসে ঠিক না আমি ঠিক কিন্তু যদি কেউ এই প্রত্যেকটা কাজের পরে উঠল উজু করলো নামাজ পড়ল কি হতে থাকে কারণ ওই শৈতানোটাকে ভার করে রাখছে আল্লাহ সামাল এবার মাধ্যমে তার তাকে আল্লাহ তালা কি করে দেন পাতলা করে দেন তাহলে ভাই আহ যদি কেউ ফজর নামাজ আদায় করেন আমি সাল্লাম বলেছেন ামাজ আদায় করতে পারলে তিনি গিরা খুলে গিয়ে সে ব্যক্তি হাসি খুশি প্রফুল্ল এবং পবিত্র তার দিনটা শুরু করে আর যদি কেউ না পড়তে পারে করতে করতে চলে যায় আপনি পরীক্ষা করে দেখেন আল্লাহ আমাদের সকলকে এই ফজরের গুরুত্ব বোঝার তফিক দান করেন দশটি গুরুত্ব দশটি গুরুত্ব দশটি ফজিলতের কথা আমরা শুনলাম আমি আবারও বলছি একটি একটি করে এক ফজর নামাজ মুনাফিকদের জন্য কঠিন হয় প্রবেশ করে যদি ফজর নামাজ আদায় করে নাম্বার তিন ফেরেস তারা আল্লাহ সোমাদির পক্ষে কি দেয় সাক্ষ্য দেয় যে সে সলাত আদায় করছে ভালো কাজ করছে নাম্বার চার যদি কেউ নামাজের সাথে আদায় করে আল্লা নামাজ পড়ার সবাব দান করেন নাম্বার যদি কেউ জামাতের সাথে পড়ে আলো আদা কষ্ট করে মসজিদে আসে নিয়মিত তো আল্লাহ সোহামতালা তার বিনিময়ে কেয়ামতের দিন তাকে পরিপূর্ণ আলোর ব্যবস্থা করেন তার জন্য স্পেশাল তার জন্য আলোর ব্যবস্থা করেন কেয়ামতের দিন আহ ছয় নম্বর পুরস্কার হল আল্লাহ সুমাতাকে দেখা জান্নাতিদের সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার এই পুরস্কারটি সে শুধু পাবে তা নয় পূর্ণিমার চাঁদ যেরকম মানুষ দেখতে পারে পূর্ণিমার রাতে আল্লাহ সুমাতাকে সেই রকম পুরস্কার ভাবে দেখতে পারবে এবং সে না সব জান্নাতিরে কেউই ভিড় করবে না আল্লাহকে দেখার জন্য দেখার জন্য একটা জিনিস দেখতে গেলে অনেক লোক দেখতে গেলে ভিড় করে অনেক সময় দেখা লাগে না আল্লাহ তোমাতাকে সেরকম ভিড় করে দেখতে হবে না এক কথা আল্লাহ সুমাতালার সাথে সাক্ষাৎ মুসিব ভাবে দিদার কি করলে ফজর নামাজ সাথে আদায় করলে নিয়মিত আদায় করলে সাত নম্বর আমল ভাই জাহান নাম থেকে মুক্তির পর থেকে জাহান নাম থেকে মুক্তি ওই ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে না যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজের যত্ন করবে নবী সাদাম তাকে পরামর্শ দিয়েছেন আমাদেরকে তোমরা যদি সম্ভব হয় চেষ্টা করো যেন আসর এবং ফজরের নামাজ কখনো না ছুটে তোমাদের বুঝার সে কথা তাহলে কি হবে নবীমে প্রবেশ সে ব্যক্তি করবে না আট নম্বর কি করছেন তো এই ফজরের সময়টা এই সময়টা যেন সাল্লাহ সাল্লাম বরকতের দোয়া কেউ যদি ফজর নামাজ পড়ে উঠে আল্লাহর ইবাদত করে তাহলে সে নবী সাল্লাহামের কেন যেন কেমন যেন সে কি হলো বরকতের ভাগিদার হয়ে গেল এইটা যে কাজ করবি কাজে তার বরকত হবে নয় নম্বর হল ভাই ফজর নামাজের দুই রাকাত ফরজ নামাজ আদায় করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সবকিছুর মালিকর চাইতে বেস্ট এবং শ্রেষ্ঠ সম্পদশালী সে ব্যক্তি হয়ে গেল দশ নম্বর হল ফজর নামাজ যদি জামাদের সাথে আদায় করেন তাহলে মনটা প্রফুল্ল হয়ে যাবে হাসি খুশি হয়ে যাবেন নির্ভর হয়ে যাবে পাতলা হয়ে যাবে এবং এভাবে আপনার সারাটা দিন কাটবে কয়টা ফজিলত গেল দশটা এগারো নম্বর একটা সম্পূরক ফজিলতের কথা বলি সেটাও দুনিয়াবী ফজিলত সেটা হলো। স্বাস্থ্যের দিক থেকে একজন মানুষ যদি ফজর নামাজে উঠে আহ অনেক রোগ বালাই থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে যে ব্যক্তি সকালে ঘুমায় থাকে ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি সকালে উঠে ওই ব্যক্তির জন্য আহ স্বাস্থ্যগত দিক থেকে সে ব্যক্তি অনেক বেশি ভালো থাকে দেখুন আমাদের ইয়েতে উর্দুতে একটা প্রবাদ বা হিন্দিতে একটা প্রবাদ আছে সোবাহ কি হাওয়া হাজার বিমারিও কি দাওয়া সকালবেলার হাওয়া এটা হাজার হাজার রোগের ঔষধ একজন মানুষ যদি নামাজের সময় উঠে নামাজের সময় মসজিদে আসে পায়ে হেঁটে তাহলে হাওয়া তার লাগবে না যে ঘুমা রয়েছে তার তো এই নসিব হয় নাই তাহলে স্বাস্থ্যের জন্য এটা কি অত্যন্ত ভালো সকালে ফজর নামাজ জন্য উঠতে পারে ও ভাই আমাদের বিশেষ করে প্রবাসে এবং দেশেও বহু লোককে দেখা যায় ফজরের নামাজ পড়ে কখন পড়ে সূর্য উঠার পরে মানে তার মন মতো সোজা কথা সকাল সাতটা অথবা আটটা বাজে নামাজ পড়ে আবার হাদিস কি বলেছেন বলেছেন যদি কেউ ঘুমায় যায় ঘুমন কারণে উঠতে না পারে অথবা ভুলে যায় তাহলে তার যখন স্মরণ হবে বা ঘুম ভাঙবে তখনই তার নামাজ পড়বে তার গুনা হবে না ওইটাই তার জন্য নামাজ বা এ হাদিস দেখা বারো মাস বহু লোক আছে ওই ফজরের নামাজের সময় উনি ঘুমায় থাকেন এবং হাদিস শুনে দিচ্ছেন বলছেন ঘুমায় গেলে মাফ ঘুম থেকে উঠে পড়বেন বা ঘুমায় গেলে কার জন্য মাফ যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে নাই কদাচিত হঠাৎ একদিন ঘটে গেছে অ্যালার্ম দিয়ে রাখছে সবারে বলে রাখছে আজানো শুনে নাই সবগুলো ছিল ঘুম আসছে একজনকে উনি পাহারাদার রাখছেন অ্যালার্মড়িতে তখন ছিল না একজনকে পাহারাদার রাখছেন বলছেন তুমি ডাইকে দিবা এ বেছারা কি এসে গেছে ঘুম এসে গেছে আসলে এবার সবাই ঘুম ফজর নামাজের অর্থ শেষ সূর্য উঠে গেছে যখন রোদ লাগা শুরু হয়েছে এবার সবাই আস্তে আস্তে গুম ভাঙছে নবী সাল্লামকে আল্লাহ জীবনে ফজর নামাজ দেরি করাই পড়াইছেন আমাদের শেখার জন্য আমাদের কিসের জন্য শেখার জন্য যেন এরকম জীবনে হইলে কি করব সেই পদ্ধতি আমরা জেরে নিতে পারি কিন্তু এটা ওনার জীবনে কয়বার হয়েছে একবার আর আপনি প্রতিদিন সে কাম করবেন ওনার যুগে তো অ্যালার্ম ঘড়ি ছিল না মসজিদের মাইকের আজান শোনা যেত না ঠিক না বে ঠিক তাহলে এখানে কিভাবে মিস হয় এগুলো সব হলো গাফলতি এগুলো সব হলো কি গাফলতি আল্লাহ বলেছেন নামাজ পড়লে হবে না গাফলতি করবেন তখন ভাই এভাবে আদায় করলে কখনো নাজাদ বা মুক্তি পাওয়া যাবে না জেনামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনামাজটা পড়তে কষ্ট হয় এটার মর্যাদা সবচেয়ে বেশি এটার গুরুত্ব সবচাইতে বেশি দিতে হবে অতএব আপনি এই অজুহার দিতে পারবেন না যে আমি ঘুমায় গেছি এই জন্য আটটা নটা বাজে ওইটা পড়ছি এটা একদিন হতে পারে সবসময় হতে পারে এটা আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন বে নামাজি লোক থাকলে বাদ দেন আজকে দেরিতে নামাজ বাদ গেছে তাহলে কালকে আমি তাড়াতাড়ি চেষ্টা করলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব কি সম্ভব না অতএব বারো মাসের জন্য আটটা নটা বাজে যারা নামাজ পড়েন তারা জেনে রাখবেন তাদের এই নামাজ মনমতো নামাজ হবে কোম্পানির ডিউটি আপনাকে একটা টাইম বেড়েজ দিয়েছে এতটা থেকে এতটা আপনি মন অন্য টাইমে যা ডিউটি করে চলে আসছেন কি বলেন দিবি আপনারে আল্লাহাল বলছেন নির্দিষ্ট সময় আল্লাহ নির্ধারিত করে রাখছেন নির্দিষ্ট সময় ওই সময় পড়তে হবে আপনার মন মত নয় বাজে ঘুম থেকে উঠা ফজর পড়লে আদায় হবে না এটা হঠাৎ একদিন হতে পারে বিশেষ কোন কারণে বিশেষ কোন অজুহাতে ও ভাই ফজরের এই নামাজটির গুরুত্বের আরো কয়েকটি দলিল আছে ভাই কোরআনে আল্লাহ শপথ করেছেন সকালের সময়টার দিন এবং রাতে ২৪ ঘন্টার ভিতরে যে কয়েকটি সময় সবচেয়ে মূল্যবান তার ভিতরে একটা হলো এই সকালবেলা আল্লাহ কোরআনে শপথ করেছেন ওয়াল ফাজপথ কারণটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন বলছেন কি বলেন নাই সকালের শপথ কারণ সকালের আল্লাহর পবিত্র দা করো এবাদত করো নামাজ পড়ো ও ভাই তাহলে এই টাইমটা গুরুত্ব বুঝা গেছে তো অতএব এই টাইমটা প্রতি যত্ন কষ্ট কেন হয় এর প্রধান কারণ হলো রাতে দেরিতে শোয়া ফজর নামাজ আমাদের সাথে পড়তে না পারা টাইম মতো পড়তে না পারা উঠতে না পারার মূল কারণ কি নবী সালাম এসার আগে কথা বলা এটা তার খুব অপছন্দের কাজ ছিল এই সরি এসার আগে ঘুমানোটা অপছন্দের কাজ ছিল আর এসার পরে কথাবার্তা বলাটা তার অপছন্দের কাজ ছিল কথা। স্বামী কোন দরকারি কথা এটা ছাড়া অন্য কোন কথা তার পছন্দের ছিল না আর আমাদের আড্ডা বাজে হয় যায়। ভাই আমার নামাজ আমার জান্নাত আমার নামাজ আমার জীবন আমার নামাজ আমার জাহান্নাম থেকে মুক্তির কারণ আমার এ ফজর আমার কেয়ামত আলো আমার এ ফজর আমার নবীর দোয়া আমার এ ফজর এটা ফেরেস তাদের সাক্ষ্য আমার পক্ষে পাওয়া আমার ফজর মানে আমার সারাদিনের গ্যারান্টি আল্লাহর কাছ থেকে নিয়ে নেওয়া এত বড় ফজিলতের আমল এটা আমাকে ফজরের সময় করতে হবে এটা যদি মাথায় থাকে তাহলে রাতে শুইতে কি হবে না দেরি হবে না আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুক ওয়া জেজাকমুল্লাহ ওয়াহুদ আওয়ানা আলহামদুল্লাহ আলম